রাহমানুর রাহিম প্রথিক্রিয়াদের পদচিহ্ন নবীদের জীবন লেখক সিরিজের আজকে শেষ পর্বে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আইসা আলিহালামকে নিয়ে আইসা আলিহালাম হচ্ছেন আমাদের অর্থাৎ মুসলিমদের বিশ্বাসে তিনি হচ্ছেন একজন নবী একজন রাসুল আর আমরা যদি উন্নতির কথা মাথায় রেখে চিন্তা করি তাহলে দেখব তিনি আসলে একজন ঐতিহাসিক ব্যক্তিত্বও বটে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 কুমারী মারিয়ামের সন্তান যে আল্লাহ জন্ম দিয়েছেন অলৌকিক পন্থায় কোন ধরনের পিতা ছাড়া তিনি হচ্ছেন আল্লাহর একজন রাসুল আজমদের আসা আলহিসালাম তিনি আল্লাহর পুত্র নন তিনি আল্লাহর রাসুল আল্লাহর কোনো পুত্র সন্তান থাকতে পারেনা পুত্র বা কন্যা রকম সন্তান আল্লাহ থাকতে পারে পারেনা তিনি এসবের আর আরেকটি বড় বিষয় আছে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 ছিল না ইমানের দিক থেকে তিনি ছিলেন পরিপূর্ণ তো আল্লাহ তার এই বান্দির মর্যাদা রক্ষা করলেন যখন কোলে মারিয়ামের কোলে সবাই দাঁড়িয়ে আছে মারিয়ামের দিকে সবাই আঙ্গুল তুলছে ছিছি করছে সেই মুহূর্তে জবান খুলে দিলেন কোলের শিশু কথা বলে উঠল তো খুবই নাটকীয় ভাবে খুবই নাটকীয় ভাবে ঈসার জীবনের শুরু তিনি কথা বললেন তিনি বলে উঠলেন কি তিনি বললেন প্রথম কথা তিনি যেটি বলেন সেটি হচ্ছে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর তো আয়াতটি আহ বত্রিশ এবং তেত্রিশ নাম্বার আয়াতে তিনি কি বলেছেন সেটি কোরআন আল্লাহ তালা উল্লেখ করেছেন তিনি বলেছেন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 এবং তার জন্মের বিষয়টা অলৌকিক তো এই তিনি দেখা যেত আসলে কোন স্থানে কখনো এখানে কখনো থেকেছেন তো যাই হোক তিনি যখন বড় হয়ে উঠলেন আল্লাহতালার ওয়াদা অনুসারে আস্তে আস্তে তার মধ্যে যে নবুয়াতের যেই নিদর্শনগুলো সেই নিদর্শনগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে লাগলো কি সেই নিদর্শন সেগুলো হচ্ছে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 এবং তিনি তাকে শিক্ষা দেবেন কিতাব এবং হেকমা তাওরাত এবং ইঞ্জিল এবং তাকে রাসুল করবেন তিনি বলবেন নিশ্চয়ই আমি তোমাদের পক্ষ থেকে নিদর্শন সেটি পাখি হয়ে যাবে আমি জন্মান্ধ এবং কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীকে নিরাময় করব। আল্লাহ হুকুমে মৃতকে জীবিত করব। তোমরা তোমাদের ঘরে যা খাও এবং যা তোমাদের ঘরে তোমরা জমিয়ে রাখো সেটা কি আমি তোমাদেরকে তা বলে দেব তোমরা যদি এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে আল্লাহ তাকে বানিয়েছেন একজন ইসরাইলের জন্য এবং অন্য সকল রাসুলের মতো তাকে দুটো জন শিক্ষা দিয়েছেন কিতাব এবং হেকমা অর্থাৎ নলেজ বা ইল এবং জাজমেন্ট যে জ্ঞানকে প্রয়োগ করার জন্য বাস্তবতা বোঝার যে ক্ষমতা বাস্তবতার জ্ঞান এবং কিতাবই কেন দুইটাই দুটোই নবীর মধ্যে থাকতে হবে একজন শিক্ষা দিয়েছেন অলৌকিক নির্দেশনগুলো কি ছিল তার মধ্যে একটি হচ্ছে তিনি মাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন তাতে ফুঁ দিতেন ফু দিতেন এবং সেটা পাখি হয়ে উড়ে যেত তিনি জন্মান্ধ রোগীর চোখের উপরে হাত দিতেন সে দৃষ্টি ফিরে পেত তিনি একজন কুষ্ঠ যেত এই বিষয়গুলো স্বাভাবিক ভাবেই সেই সমাজে একটা আলোড়ন তার এই ক্ষমতা কারণে তার এই কাজগুলোর কারণে তিনি বেশ প্রভাবশালী একটা ব্যক্তিতে পরিণত হতে লাগলেন কারণ মানুষ সহায়কভাবে তার কাছে যেতে লাগলো তার বিষয়গুলো জানলো তো তিনি একটা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 আসলে জাদু আনলেন না তিনি যে মিরা করলাম সেই তখনকার সময় লোকেরা যেই ফিল্ডে উন্নতি করেছিল সেটা হচ্ছে মেডিসিন বা চিকিৎসাবিদ্যা তো ইসা আল্লাহিসাম এমন একটা মিরাকল নিয়ে আসলেনসলেন যেমন জনবন্ধকে সারিয়ে তোলা বা কুষ্ঠ রোগীকে তোলা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 এরকম একটা সমাজে ইসা আলহিসামকে পাঠানো হয়েছিল তো আল্লাহ আহ আইসা আলহিস কেমন করে তৈরি করেছিলেন আসা আলহাম ছিলেন এমন একজন একজন জাহিদ যিনি জুহত করেন অর্থাৎ তিনি খুবই সাধা সিধে একটা লাইফ স্টাইল তার ছিল দুনিয়ার প্রতি কোন মোহ ছিল না দুনিয়ার সাথে তার কোনো আহ তালা হয়ে গেছে বলা যায়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 কিন্তু রামাদানের মূল যে স্পিরিট তাককো সেই তাকওয়া কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারছি না হয়তো দিনগুলো করার পর বাকি দিনটা আমাদের যেমন যাওয়ার তেমনই যাচ্ছে হয়তো এইবার কিছুটা করছি কিন্তু হারাম কাজ ছাড়ছি না টিভি দেখছি বা যেসব আল্লাহ সব কাজ নিষেধ করেছেন সেই কাজগুলো ঠিকই করছে এবং ঈদের দিন আসলে দেখা গেল আমাদের সবকিছু যা আমরা অর্জন করেছিলাম রামাদানের সব সব চলে গেছে ঈদের দিনকে আমরা একটা ঈদের ঈদের দিনকে কেন্দ্র করে আমাদের যত বিশাল বিশাল আয়োজন গরিবের ঈদে গরু কেনা ঈদুল ফিতরে আহ ড্রেস নতুন নতুন জামা কেনা যে তারা বলতো তারা আমার তাওড়াত মানে কিন্তু আসলে মূল স্পিরিট সেটা নাই সেটা ছিল না এইটা চাচ্ছিলেন এই সারেস্ত ফিরিয়ে আনতে শুধু নিয়ম সর্বস্বতাই কিন্তু সবকিছু নয় সরিয়ার নিয়মগুলোর একটা উদ্দেশ্য আছে সালাতের উদ্দেশ্য আছে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 পার্টিকুলারলি সেটা ছিল ইবাদতের দিন কিন্তু দেখা তো এই সাবাদকে ঘিরেও এই আলেম বা এই নেতা যারা ছিল শীর্ষস্থানীয় তারা এটাকে ঘিরে ব্যবসা করতো এটাকে ঘিরে হবে নিয়মগুলোকে তারা বিভিন্ন হবে এদিক ওদিক করে নিজেদের কাজে লাগাতো ব্যবসার একটা উপ একটা উৎস তৈরি করেছিল তাদের দিনকে তাদের দিনকে তারা তাদের ব্যবসা বানিয়ে ফেলেছিল তো যখন আইসা আলি সালাম তাদেরকে আখিরাতের দিকে ডাকলেন যখন তাদেরকে দুনিয়ার প্রতি সবচেয়ে ক্ষতি হবে সেই সব ধর্মকে পুঁজি করে ব্যবসা করছিল তারা স্বাভাবিক ভাবেই আইসা আলাহ ইসলামকে পছন্দ করেনি আইসা আলাহ যে আহ্বান সেটাকে তারা পছন্দ করেনি তো এই তারা তখন আইসা আলাহ ইসলামের ব্যাপারে করলো তার দাওয়াত তার মেসেজকে আক্রমণ করলো তারা তার পারিবারিক যে পরিচয় সেটাকে তারা আক্রমণ করলো তারা মারিয়ামের ব্যাপারে মিথ্যা যে মারিয়াম মারিয়ামের অবৈধ সন্তান ছিলেন তারা এইসব কথা বলল তারা বলল যে ঈসা আলাহিসাল্লাম তাওরাতের তাওরাতকে বদলে দিচ্ছেন তাওরাতকে পরিবর্তন করছেন এটা নিয়ে তারা একটা বিশাল একটা ইস্যু তৈরি করলো যে ঈসা আলাহিসাম তাদের ধর্মকে বদলে দিতে চায় ঈসা ধর্মকে পরিবর্তন করতে চায় ঈসা ধর্মের মধ্যে নতুন নিয়ে মানতে চায় এই ধর্মের একটা বিশাল একটা প্রচারণা ফোপাগান আইসা আলহিস আসলে কি তাই করেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন ঈসা আলাহ ছিলেন আইসা ছিলেন তাওরাতের সত্যায়নকারী আহ সুরত আল্লাহ তালা বলেছেন মুসদিকি মিন তিলে وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِهِ اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ هَيُّونَ إِسْرَائِيلِ نِصْيَ أَمِي تُমাদর <تصفيق> নিকত আল্লাহর রাসূল অর্থাৎ এটা কথাটা বলছেন ঈসা আলাইহিস সালাম ঈসা তোমাদের নিকট আল্লাহ এরপর সে যখন সুস্পষ্ট নিদর্শন নিয়ে আগমন করল তখন তারা বললো এটা তো স্পষ্ট জাদু অর্থাৎ আইসা আল ইসলাম তিনি ছিলেন তাওরাতের সত্যানকারী মুসব্দিকাল্লিমা বাইনা ইয়াদাইয়া মিনা তাওরা এবং তিনি আল্লাহ রসুল সাল মুহমদ সালামের ব্যাপারে তাদেরকে এবং তার চিতাগুলো দেখালেন তখন তারা বলল কল হা তারা বলল সেহের এটা তো পরিষ্কার জাদু অর্থাৎ তাকে প্রত্যাখ্যান করলো। মূলত তারা যে বিষয়টাকে একটা বিগ ডিল বলা যায় যে একটা বড় একটা ইস্যু তৈরি করলো সেটা হচ্ছে আইসা আল ইসলামকে বদলে দিতে চান বলা যেতে পারে ধর্মদ্রোহিতার মতো একটা অভিযোগ তার বিরুদ্ধে আনা হলো। তো আইসা তাওরাতের কিছু কিছু কিছু কিছু আইনকে তিনি বদলে দিতে এসেছিলেন সেগুলো কি আসলে যেটা হয়েছে আল্লাহ তালা পূর্বে ইহুদিদের কিছু ইহুদের জন্য কিছু বিষয়কে কিছু হালাল বিষয়কে হারাম করে দিয়েছিলেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য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 प्रदान करते निकट निदर्शन अन्गत हिश्चय आल्लाब ए तुम्हारे रब अतए तुम्हा तुम्हा इबादत करो यथ तो एक कथा इटाईस मेसेज आल्ला तुम्हारे रब তোমরা তার ইবাদত করো তো ইহুদি আলেমরা বিষয়টাকে বেশ কঠিন করে ফেললো তার বিরুদ্ধে তখন বিদাতের অভিযোগ বলা যায় বা ফোপা কান্ডা দিয়ে এই সালিস্তমকে আসলে দমন করা গেল না তিনি আসলে দমে যাননি তিনি তার দাওয়াতের উপরে অটল ছিলেন তখন এই ইহুদিরা এই আলেমরা দ্বারস্থ হলো রোমানদের তো রোমানদের কথায় যাওয়ার আগে আমরা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 আল্লাহ কি করবেন কিনা এমন পাঠাতে পারবেন কিনা এরকম তো শুনে মনে হতে পারে আমাদেরকে তারা জিজ্ঞেস করছেন আসলে আমরা অন্যটা আয়ত্ত জানি সুরা সফেই আছে যে আল্লাহ ইসা ইসলাম সাহায্য করছেন যে কে হবে আল্লাহর পথে আমার সাহায্যকারী কয়লা হাওয়ারিউন আহ সহ আল্লাহ হাওরিয়া বললো আমরাই হব। हावारीरा विश्वासम सेनकुन तुम्हारा आल्ला भय हमारा क्यों अनुरोध करते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 তারা তাদের কারণটা করলেন সেখান থেকে খাবো এটা একটা তারা চাচ্ছিলেন একটা এই ঘটনাটা দেখলে তাদের মন তৃপ্ত হবে তাদের বিশ্বাস তাদের বিশ্বাসটা আরো পোক্ত হবে এবং এই ঘটনাটা তাদের জীবনে একটা মনে রাখার মত একটা ঘটনা একটা নিদর্শন হয়ে থাকবে স্মরণ করার মতো একটা ঘটনা একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এবং এই ঘটনার ব্যাপারে তারা কিয়ামতের দিন আইসা আল ইসলামের ব্যাপারে সাক্ষ্য দেবেন যে আইসা ছিলেন সত্যনবী এবং এরকম একটা ঘটনা ঘটেছিল আবাসী আমরা জানি যে কিয়ামতের দিন কি হবে যে উম্মার ব্যাপারে সাক্ষ্য নেওয়া হবে তো উম্মা সাক্ষ্য দেবেন নবীদের ব্যাপারে তো তারা এই ব্যাপারে সাক্ষ্য দিতে চাচ্ছিলেন তো আইসা আল ইসলাম তখন তাদের অনুরোধটা রাখলেন তিনি তখন আল্লাহর কাছে দোয়া করলেন দোয়াটা হচ্ছে ু علينا জিল من السماء تكون লাইন ন ঈদম মি সম্লি অ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 এমন কিছু দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা বা অনুরোধ হবে তারা কখনো বন ইসলের মতো রাসুল্লাহ সালামের কাছে অনুরোধ করেনি যে আমাদেরকে একটা আহ দেখানো হোক যারা এটা খোঁচাননি তো এটা একটা পার্থক্য আমরা দেখি সাহাবেদের সাথে হাওয়ার ইন্দে তো এরপর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 ষড়যন্ত্র করে তারা চেষ্টা করলো এই সালস্তান কোন দমন করার জন্য তারা পারল না এরপর তারা গেল রোমানদের কাছে কেন তার রোমানদের কাছে গেল এরপরে ইবেন রাহিম তিনি বলেছেন যে এই ইহুদিরা সেই লোকাল সমাজ ব্যবস্থায় ইহুদিদের সেই ক্ষমতা ছিল না যে তারা এই সালস্তানকে হত্যা করবে বা হত্যার বা মৃত্যুদণ্ডের রায় দেবে এই অথরিটি বা এই কর্তৃত্ব তাদের ছিল না এ কারণে তারা রোমানদের কাছে গেল এবং রোমানরা বিষয়টাতে আসলে নাক গলানোর খুব একটা আগ্রহী ছিল না তারা চাচ্ছিল যে একটা ইন্টারনাল বিষয়ে তারা নাক গলায় কিন্তু ইহুদিরা তাদের কাছে গিয়ে যেটা বোঝাল যে এই লোকটা করছে এই লোকটা মানুষকে বিভ্রান্ত করছে এই লোকের কারণে অশান্তি তৈরি হচ্ছে এই হবে। তখন রোমানরা দিল গভর্নর আহ সে বলল এইসাকে হত্যা করতে হবে কারণ সে বারবাড়ি করছে ধর্মদ্রোহিতার অভিযোগ পায় ধরনের কিছু এগুলো এরকম কিছু জের ধরে তারা এরকম রায় দিল তো এরপর আইসা আলা হত্যা করার জন্য তারা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 ايسকে রক্ষা করেছেন সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেছেন اذ قال الله يا عيسى اني متوفيك ورافعك الي و من الذين كفروا ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوا كفروا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 অবিশ্বাসীদের উপরে প্রাধান্য দেব এরপর আমার নিকটই তোমার প্রত্যাবর্তন হবে এরপর আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব যে ব্যাপারে মত বিরোধ করতে আল্লাহ এই আয়াত আল্লাহ তালা আগে বলছেন যে আইসা আলাহিসামকে আল্লাহ তালা রক্ষা করবেন কাফিদের কাছ থেকে রক্ষা করবেন এবং সুরানিস বিষয়টি খুব পরিষ্কার ভাবে আল্লাহ তালা বর্ণনা করেছেন যে আইসা আলাহ ইসলামকে আসলে ইহুদ্দিরা হত্যা করেনি तो अल्लाह निजे घटना के हत्या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 وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا وَقَوْلُهُمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ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 নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন নিজের কাছে আল্লাহ হচ্ছেন তো মহাপরাকালী প্রয়ারা বলছেন তারা হত্যা করেনি আল্লাহ তাকে তার আগেই নিজের কাছে উঠিয়ে নিয়েছেন তাদের ক্ষেত্রে তারা যে দাবি করে তারা খুব ঐদ্ধত্যের সাথে দাবি করে তারা আইসাকে হত্যা করেছে কিন্তু আসলে তারা ধাধায় পরাজিত হয়েছিল তারা আসলে বিভ্রান্ত ছিল তারা জানতো আসলে কি হয়েছে সত্যি এমন ঘটনাটা হয়েছে আমরা দেখি যে এটা ইতিহাস থেকে দেখতে পারি তুলে নেওয়ার পর পর তার অনুসারীদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয় এই বিতর্ক চলেছে তিনশো বছরের উপর সময় ধরে তারা আহ হঠাৎ করে যখন তিনি নেই হয়ে গেলেন তখন তাদের মনে প্রশ্ন লাগলো ইসা আসলে কে ছিলেন তারা এরপর এরপর ডিপ করতে লাগলো ঈসা আসলে কি ছিলেন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 বিদাত তৈরি করে আস্তে আস্তে যেমন সে একটা নতুন একটা কনসেপ্ট আহ ঢুকায় ঢুকায় খ্রিস্ট ধার মুাম মানুষের পাপের জন্য মারা গেছেন এই ধরনের একটা তিনি মারা গেছেন মানুষের পাপের বোঝা প্রসারণ করার জন্য আরেকটা মারাত্মক ত্রুটি পূর্ণ বিশ্বাস তিনি ঢুকিয়েছেন সেটা হচ্ছে ত্রিতত্ববাদিটি এই তত্ত্ব মতে যে আল্লাহ আল্লাহর পুত্র আইসা জিবিল এরা সবাই এক ট্রিনিটির বিভিন্ন আছে কোনো কোনো ভার্সানে আল্লাহ তাদের আল্লাহর পুত্র এবং মারিয়াম তারা সবাই একই একই ব্যক্তি বা একই সত্তা এবং তারা সবাই ঈশ্বর এ ধরনের খুবই আজগুবি এবং আসলে বিশ্বাস করা বা বোঝা খুবই কঠিন এমন কিছু তত্ত্ব এমন কিছু মন করা থিওরি সে খ্রীষ্ট ধর্মের মধ্যে প্রবেশ করে খ্রিস্ট ধর্মকে দূষিত করা শুরু করেন তো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 বা আমরা বাংলা বলতে পারি তাহিদবাদে খ্রিস্টান যারা তাহিদের উপরে ছিল যারা বিশ্বাস করতো আল্লাহ রাসন ছিলেন ইসা আরেকটা ভাগ তৈরি হয় সেটা হচ্ছে যারা ইংলিশে বলা হয় খ্রিস্টান তারা বিশ্বাস করত যে ইসা ছিলেন আল্লাহর পুত্র তারা ট্রিনিটি বা বিশ্বাস করতো যে আল্লাহ আল্লাহর পুত্র জিবিল তারা সবাই এক একই সত্তাহা ধরনের এবং ইসারা তাদের পাপের জন্য মারা গেছেন এই ধরনের কিছু বিশ্বাস তো এই দুটো ধারা এই দুটো ধারা টিকে থাকে যদিও তাউকিবাদে খ্রিস্টানদের সংখ্যা আস্তে আস্তে আস্তে কমতে থাকে তিনশো বছর ধরে নির্যাতিত হওয়ার পরে একটা পরিবর্তন আসে ৩১০ সালে একজন রোমান সম্রাট সে বললো খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হোক তাদের এরপর তার কিছুদিন পর সম্রাট কনস্টান্টিন সে যখন ক্ষমতা আসে পুরো বিষয়ে তার মন একদম ঘুরে যায় কারণ সে নিজেই খ্রিস্টান ধর্ম খ্রিস্ট ধর্ম গ্রহণ করে বসে তিনশো সালে সে একটা মিটিং ডাকে এবং এটা ছিল একটা সবচেয়ে আহ বলা যেতে পারে তাৎপর্যপূর্ণ খ্রিস্ট ধর্মের কারণ এই ঘটনার পর খ্রিস্ট ধর্ম পুরোপুরি আসলে অফিসিয়ালি নষ্ট হয়ে যায় বলা যায় আর কি কারণ সেই তখন একটা মিটিং ডাকে সেই মিটিং এ অনেক বিশব বিভিন্ন বা বা যারা কর্তৃ কর্তৃত্বশীল ছিল তাদেরকে ডাকা হয় এবং তাদেরকে ডেকে সেই মিটিংয়ে পলের যে মতবাদ সেইন্ট পলের মতবাদকে অফিসিয়াল খ্রিস্টান ধর্ম হিসেবে গ্রহণ করা হয় এবং যারা এই সেন্ট পলের মতবাদের সাথে এগ্রি করবে না এক হবে না তারা হচ্ছে তারা খ্রিস্টান না তাদেরকে হত্যা করো তাদেরকে বের করে দাও তারা খ্রিস্ট তাদের তাদের বিশ্বাসকে ভ্রান্ত বিশ্বাস বলে সেই মিটিং এ যেমন সেখানে যেমন একজন ছিলেন যেটা একটা বিখ্যাত নাম তারা ছিল বলা খ্রিস্টান যারা বিশ্বাস করতেন যে আইসা আসলাম ছিলেন আল্লাহ রাসুল তো এরপর যেটা হয় এই তাহব খ্রিস্টানদের উপরে অত্যাচার শুরু হয় তো তারা পালিয়ে আসেন বিভিন্ন দিকে তো এভাবে তাদের মধ্যে থেকে তাহিদ আস্তে আস্তে হারিয়ে যায় এবং তাদের মধ্যে বিদাত গুলো প্রবেশ করে এরপর যেটা হয় রোমান কালচার এবং গ্রিক কালচারগুলো খ্রিস্টানদের মধ্যে ব্যাপকভাবে প্রবেশ করা শুরু করে এবং রোমান সাম্রাজ্য পুরোটাই আস্তে আস্তে এটা নিয়ে আমরা পড়া আলোচনা করব তো তাওহিদ বাদে খ্রিস্টানদের সংখ্যা এইভাবে আস্তে আস্তে কমে যায় এবং কমতে কমতে একেবারেই আহ শূন্যের কথা চলে আসে অল্প কিছু লোক রাসুল্লাহলামের জামানা পর্যন্ত বেঁচেছিল তাহিদ বাদে খ্রীষ্টান হয়ে যারা তাহিদের উপরে ছিল এর মধ্যে একজন আমরা দেখি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 তার সময় আল্লাহ তালা ইসলাম ব্যতীত সব ধর্মকে বিলীন করে দেবেন এইসা দাজ্জালকে ধ্বংস করবেন এরপর তার স্বাভাবিক ওফাত হবে মুসলিমরা তার জানাজার নামাজ সম্পন্ন করে রাসুল রাউজার পাশে তাকে দাফন করবেন আইসা আল ইসলাম আসবেন ইমাম মাহাদির পরে কারণ দাঁতজালের সাথে লড়াই করার ক্ষমতা ইমাম মাহাদির থাকবে না সেই মুহূর্তে আইসা আল ইসলাম আসবেন ফেরিস্তাদের পাখার উপরে ভর করে আহ ঘটনাটা খুব চমৎকার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 উল হৈলিল কোলসুগ কো নী অন্য কোল নৈ সিবি হু কোল قُلْتُهُ মোফ কোদিম تعلم ما في نفسي ولا اعلم ما في نفسك انك انت تعلم الغيوب هي مريم ابن عيسى তুমি কি মানুষদের বলেছিল যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে আর আমার মাকে ইলাহুতে গ্রহণ করো अर्थात आल्ला सवार सामने की गड्ढा महान जार अधिकार नहीं कला सम्भव नए जो इबादी अवश्य अंतरे जा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 কিন্তু তার মানে এই নয় যে অবশ্যই সে সত্যি কথা বলবে তা না হতে পারে যে সে সত্যবাদী একজন আলেম সে কিতাবের জ্ঞান জ্ঞান সে গোপন করতে পারে কেন তারা গোপন করেছিল আমরা বলেছি যে তাদের হাতে ছিল শাসন কর্তৃত্ব তারা ধর্মকে পূজি করে ব্যবসা করছিল আমাদের এই সময়ে এই একই জিনিস কিন্তু হয়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 ইচ্ছা করবেন আমাদের ব্যাপারে খুশি হবেন আমাদেরকে শিক্ষক তারা দেবেন তবে তো হক সবাই হন না এবং এসে দেখব যে আলেমদের আলেছেন সত্য গোপন করেছেন শাসকের অনুগত হয়ে শাসকের পক্ষে ফত দিয়েছেন যেটা এখানে ইহুদিরা করেছিল তারা রোমানদের রোমানদের সাথে তারা রোমানদের সাথে আটাত করেছিল তারা শাসকের সাথে আটাত একজন সত্যবীর বিরুদ্ধে যেটা আমাদের সময় এখনো হয় যে আলেমরা কিছু আলেম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 তারা যে বিশ্বাস যেমন বিশ্বাস করে আল্লাহর পুত্র হচ্ছে নোজাই ইয়ুথের বিশ্বাস করে আল্লাহ কৃপন এবং ইধান অনেক অনেক আপত্তিকর এবং ত্রুটিপূর্ণ বিশ্বাস যেগুলো কুফি সামিল খ্রিস্টানরা বিশ্বাস করে ইসাল ইসলাম ছিল আল্লাহর পুত্র মারিয়াম আহ মারিয়ামকে তারা কোনো কোনো সেক্ট ইসলাম খ্রিস্টানদের তারা ঈশ্বর মনে করে তারা ত্রিতত্ব ত্রিতত্ব ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করে বিশ্বাস করে যে আল্লাহ আল্লাহর পুত্র কุত্রতা তারা সবাই এক এক সত্তা আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ তাআলা বলছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্না আল্লাহ হুওয়াল মাসিহ ইবনু মারইয়াম জি তারা তারা কুফরি করে যারা বলে নিশ্চয় আল্লাহ হচ্ছেন মারইয়ামের পুত্র ঈসা আল্লাহ আরো বলেছেন সূরা মাঈদায় লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্না আল্লাহ আল্লা বলেছেন এবং আমরা বলেছেন যে আমার সময় অর্থাৎ রাসুল্লাহ সারিয়া মেনে চলতে হতো রাসুল্লাহ আনুকত্য করতে হতো রাসুল্লাহিস্লাম যখন এসেছেন কেউ যদি আসুল্লাহ সাল্লাকে নভিশে স্বীকার না করে তাহলে সে কাফের এটা নিয়ে কোনো সন্দেহ নেই গত চোদ্দশো বছরে এটা নিয়ে কথার ख्रीटानी तुम्हारे विषयी किताब हम काफिर अच्छा का तीन नम्बर विषय विदा भयता धर्म বিপত্তি বা খ্রিস্ট যে বিকৃতি সেটা হয়েছিল সেন্ট পলের এর মতো কিছু লোকের হাত ধরে তারা কিছু বিশ্বাসকে আস্তে আস্তে খ্রিস্টান খ্রিস্ট মধ্যে প্রবেশ করাতে শুরু করে যেগুলো ছিল খ্রিস্ট ধর্মের বিকৃত হয়ে কারণ আজকে আমরা দেখি তাওহিদের দাওয়াত দিয়েছিলেন যে ঈসা আল ইসলাম সেই ঈসা আল ইসলামকে খ্রিস্টানরা ইবাদত করে তার পূজা করে তাকে গড বা তাকে ঈশ্বর বলে মনে করে অথচ এই দাওয়াত তিনি দেননি তো এই বিকৃতিটা কিভাবে হলো এই বিকৃতিটা হলো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 পরিবর্তন করতে না পারে বোঝা যায় যেই শিক্ষা নিয়ে আইসা আল ইসলাম এসেছিলেন সেই শিক্ষা কিন্তু আজকের খ্রিস্টানরা অনুসরণ করে না যদিও তারা দাবি করে তারা খ্রিস্টান কিন্তু সেই শিক্ষা তাদের মাঝে নেই তো ধর্মের প্রচার প্রসার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 মুসা আলাহ ইসলাম বনু ইসরায়েলের বংশধর হয়েও থাকে তাদের কিছু আসা যায় না কারণ তারা কি বিশ্বাস করছে সেটাই আল্লাহ বিচার করবেন মুসা আল ইসলাম যে বিশ্বাস নিয়ে যেই শিক্ষা নিয়ে এসেছেন আইসা আলাইসলাম যারা আমাদের শিক্ষা দিয়েছেন সে একই শিক্ষা দিয়েছেন মোহাম্মদ কাজেই এই আদর্শের উপরে যে থাকবে সে হচ্ছে হক সেই সঠিক কাজেই আহ বংশধারা বা যেটা আমরা বলি আহ কথা বলছি বংশধারা দিয়ে আসলে আহ আল্লাহ আল্লাহ বিচার করেন না জন্য আল্লাহ তালা বলছেন যে আইসার মুসারিদেরকে আল্লাহ পর্যন্ত বিজয় রাখবেন এবং কারা ইসার আল ইসলামি আমরা মুসলিমরা আর শেষ বিষয়ে সেটা হচ্ছে আমরা শুনেছি হাওয়ারিনদের কথা হাওয়ারিনদের কে হাওয়ারিনদেরকে ইসা ইসলাম জিজ্ঞেস করেছিলেন যে কে হবে আমার আল্লাহ পথে সাহায্যকারী তারা বললো আমরা হবই দিনের জন্য সাহায্যকারী আমরা আনসারদের কথা জানি মদিনায় মুদিনায়সুলামকে সর্বত ভাবে সাহায্য করেছিলেন তাদের জান মাল দিয়ে এই এই বিষয়টা আমরা আমাদের সময় আসলে একটা অজানা বিষয় বা একটা অপরিচিত বিষয় বলা যায় দিনের জন্য সাহায্য করা এটা কি জিনিস আমার কি ভাবতে পাই আমাদের কাছে দিন মানে হচ্ছে হয়তো কালেমা সালাত, সাওম।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 তো নবীদের ব্যাপারে কিছু ব্যাপার আমাদের জানা গুরুত্বপূর্ণ প্রথমত মানব জাতি মানব জাতি বলতে আমরা শুধু মুসলিম আমেরিকান বা বাংলাদেশি চাইনিজ প্রত্যেকের ব্যাপারে পৃথিবীর সকল মানুষ সকল মানুষ পুরো মানব কথা বলছি মানব জাতি এই নবীদেরকে ছাড়া অচল একটা একটা জাতি তারা হয়তো জ্ঞান বিজ্ঞানে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 খ্রিস্টান বা ইহুদ্দীরা যেই কিতাব অনুসরণ করে বর্তমানে বাইবেল এবং ইনজিল বাইবেল এবং যেটা ফলো করে তারা যেটা আছে সেগুলো বিকৃত হয়ে গেছে জাস্ট আমরা অল্প দু এক বর্ণা এসেছে সেগুলো খুবই আপত্তিকর যেমন নু আল ইসলামের ব্যাপারে বলা হয়েছে তিনি মদ খেয়ে উলঙ্গ হয়ে শুয়েছিলেন ইব্রাহিম আল ইসলাম বলা হয়েছে তিনি মিশরের রাজার কাছে যাওয়ার জন্য তার স্ত্রীকে সারাহ কে ব্যবহার করেন তিনি লুত আলসালাম সামকে বলা হয়েছে তিনি মদ খেয়েছেন মদ খেয়ে মাতাল হয়ে তার কন্যাদের সাথে আহ তার কন্যা এরকম বলা আলাম এরকম খুবই নোংরা চোর বলা হয়েছে ওইদেরকে এরকম আমরা বাইবেলে পাই তো প্রশ্ন হচ্ছে এই ধরনের বর্ণনা আসলে কেন আসলো বাইবেলে বা ওল্ড টেস্টমেন্ট বা নিউ টেস্টমেন্টে আসলে এখানে একটা এখানে একটা এজেন্ডা আছে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 নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসুল সাথে কুফরি করে এবং আল্লাহ পার্থক্য করতে চায় এবং তারা এর মাঝামাঝি একটি পদ গ্রহণ করতে চায় তারা হল প্রকৃত কাফির আল্লাহ তালা বলছেন সুরাসুয়ারায় নুহের লোকরা নবীদেরকে অস্বীকার করেছে আদের লোকেরা নবীদেরকে অস্বীকার করেছে সামুদের লোকেরা নবীদের অস্বীকার করেছে ख्रदा सबाश्वास विश्वास कर लो जेहत मोहम्मद साल अल्लाम के विश्वास करना यह काफर मोटामुटी सेष नबीर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 সে বললো কিয়ামত তখন রাসুল সাল্লাম বললেন তাকে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছ তখন সে বললো আমি খুব বেশি সালাতেও প্রস্তুত আমি খুব বেশি সাদা কাউ কিন্তু আমি আল্লাহর রাসুলকে ভালোবাসি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি সাল্লাম বললেন যে তুমি কেয়ামতের দিন তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো নবীদের কাহিনীগুলো আমাদের বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে যেন নবীদেরকে আমি ভালোবাসতে পারি নবীদেরকে যেন অনুসরণ করতে পারি যদি আমরা নবীদেরকে ভালোবাসি নবীদেরকে অনুসরণ করি আল্লাহ রসুল সাল্লাই বলছেন আমরা কেয়ামতের দিন নবীদের সাথেই থাকবো তো নবীদের সাথে আমরা জন্য আল্লাহ তালা আমাদেরকে কেয়ামতের দিন রাখেন উত্থিত করেন সেই দোয়া করি এবং আমাদের এই লেকচার সিরিজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী বিষয়টা আমাদেরকে জানানো হলে আমরা ইনশাল্লাহ তাল্লাহ সুয্য নেব سبحانك الله وبحمدك استغفرك واتوب إليك